রশ উলিয় করুনা মসীম গালু আল্লা নামে শুরু বলুন হে কাফির কুল আমি ইবাদত করি না তোমরা যার ইবাদ করো এবং তোমরাও ইবাদতারি নও যার ইবাদত আমি করি করিমো এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো তোমরা ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমার ধর্ম আমার জন্য